আমার কাছে রবিবার রাত দশটায় নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্র্যাংক এসে গেছি হৈ করে আমিও মানে আমি মানে আমি আমি হ্যাঁ আমি আমি সতীনাথ হ্যাঁ ও রাজ একসঙ্গে এত কিছু এনেছি যে রহস্যজনকভাবে নিজের নামটাই ঘুরে যেতে বসেছিলাম দাঁড়ো বাবা আর কোনো কথা না বলে আগে তো ঢুকে পড়ি গানে হৃদয় উদ্বেল করা মন তোল পাড় করা গানে বন্ধু ঘাবড়িও না আজকের মূল রহস্য কিন্তু লুকিয়ে আছে শুরুর এই টুকরো টুকরো গানে tum সি দু রবি আল ধি যতট। ভারত নীতাম দীপা নেই বা तुमार सब तुम स्वर्था छिलो, छ गी जाए এলোমেলোভাবে শোনানো টুকরো টুকরো গান এর মধ্যে আপাত দৃষ্টিতে কোনো রহস্য হয়তো নেই কিন্তু রোমাঞ্চকর খবর যেটা সেটা হলো এই সবকটা গানের গীতিকার প্রবাদ প্রতিন প্রণব রায় জানতো কাল পাঁচই ডিসেম্বর ওই দিনই তার জন্মদিন শুধু জন্মদিন নয় এটা গীতিকার প্রণব রায়ের শতবর্ষ আজকের রহস্য রোমাঞ্চের এই পর্ব আসছে সে আসছে প্রণব রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি রহস্য রোমাঞ্চের সঙ্গে গীতিকার প্রণব কি সম্পর্ক তাহলে বলবো তার পেছনেও আছে একটা রহস্যজনক গল্প প্রণব এই গল্পটার ছোট ইতিহাস আছে মৃত্যুর মাস পাঁচেক আগে উনিশশো সালের মার্চ মাসে एक दिन सकाल बतून टेपरेकर्डर मिले मासिक रोमाच पत्रिकार सम्पाक हाजिर होने अनुरोध अपन गला टेप कर खाना गान रचन तक प्रणव रहा खुबी व्यस्त तबु कागज पता मुख तुले से स्वभासिद्ध हासिटी हस कौतुके सज्ञा करते गल्प गल्प সে অনেক সময় নেবে বাবা গান বলো কবিতা বলো দু লাইন চেষ্টা করতে পারি কিন্তু গল্প তো ভাবতে হবে সাজাতে হবে সে সময় তো আপনাকে দেব না এখন দশটা তিন আমি চাই দশটা পনেরোর মধ্যে টেপটা শেষ করে এখান থেকে চলে যাব। নিচে আমি ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি ঠোঁটের কোণে একটু হেসে মিনিটখানে চুপ করে রোলেন প্রণব প্রায়। তারপর বললেন না মেশিন চালু করো টেপ রে মেশিন চালু হলো সেই সঙ্গে শুরু হলো প্রণব রায়ের গল্প বলা ঠিক যেন বই দেখে পড়ে যাচ্ছেন এমনিভাবে গড়গড় গড়গড় করে তিনি চার মিনিট সাতাশ সেকেন্ডে শেষ করলেন তার গল্প গল্পের জন্যে নয় সেই রচনাটি তার বলার ভঙ্গি আর সাবলীলতার জন্যই আমাদের কাছে একটা স্মরণীয় সম্পদ হয়ে রইল সেই রচনাটি আজকের নিবেদন ছুটতে ছুটতে ট্রেন খালা দম ভরিয়ে গেল হঠাৎ জানলা দিয়ে দেখলাম কোনো স্টেশন নয় একটা আঘাটায় দাঙিয়ে পড়েছে উঁচু নিচু জংলা মাঠ ঝোপঝাড় খানিক দূরে জঙ্গল একসময়ে সময় লাইনে আসা যাওয়া ছিল তাই চিনতে পারলাম জায়গাটার নাম শিয়ালমারি মাঠ এর একদিকে কাঁকুনদিঘি গ্রাম আর অন্যদিকে নয়নপুর ট্রেন থামল তো থামলই গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই কখন ক্লিয়ার হবে তারও কোনো ঠিক নেই অতএব ঘুমের চেষ্টা করাই ভাল আমার কামরায় আমি একেবারে একা দরজা বন্ধ করে শুয়ে পড়লাম বাইরে শিয়ালমারি মাঠ নির্জন চৈত্রের রাত নিথর নিঝুম তন্দ্রা আসবো আসবো এমন সময় খুট করে একটা শব্দ চোখ খুলে দেখি দরজা খুলে কামড়ায় উঠে আসছে না স্টেনগান ধারে কোনো ছোকরা ঢাকাত নয় অল্প বয়সী একটি গ্রাম্য মেয়ে জীবনে যাকে কখনো দেখতে পাব বলে ভাবিনি স্বপ্নেও ভাবিনি মেয়েটি বললে দেখছো কি চিনতে পারছ না বুঝি আমার মুখ শুধু বেরিয়ে এল শুনো झनु तुझ तबु भारजे चिंते हेसे उठल झूनु स्मृति जान हजार बार एक निमेषे अंधकार अतीत के आलोकित कर देखे ग्रामेर मामार बाड़ी प्रत्येक बचर सेंगीन छ मे झुनू সঙ্গিনী না বলে ছায়া সঙ্গিনী বলাই ভালো সব সময় ঝুনু আমার পাশে পাশে দুজনে একই সঙ্গে যৌবনে পা দিলাম ভালোবাসলাম কিন্তু ওই পর্যন্ত নাটক এগুলো না জবনিকা পড়ে গেল সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ের ঠিক হয়েছিল কিন্তু বিয়ে রাতেই ঝুনু নিখোঁজ সে আজ এগারো বছর আগেকার কথা অবাক হয়ে বললাম হ্যাঁ শুনেছিলাম মাতলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস মুচকি হেসে ঝুনু বললে তোমায় ছেড়ে মরেও কি শান্তি আছে আমার না ওঠো চলো কোথায় রে আমার ঘরে আমার কাছে বললাম না ঝুনু ১১ বছর আগে যা সম্ভব ছিল আচ্ছা কেন হয় না অরুণ দা কেন হয় না গো আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগল তুমিও সেই অরুন আমিও সেই ঝুনু झनुर चोखे चोख रेखे एक अद्भुत मोहन्न कर फिलल मन हलर हाथ धरे आजो चले जावा जाए स्वर्ग थे नरकाम झुनु दरजा खुलेमे गुझुर जबब हठाते गाए का शालमारी मठ जंगल पेचनेसती तो नहीं রয়েছে প্রকাণ্ড একটা শ্মশান আর শ্মশানের কোলেই তো মাত্রা নদী বাইরে থেকে ঝুন ডাক গেল আবার এসো অরুন্দা নেমে এসো আবারও সেই অদ্ভুত মোহ পেয়ে বসল আমায় একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অবধি হঠাৎই দপ করে নেমে গেল কামড়া সবকিছু দূরে কোথায় কেঁদে উঠলো একটা কুকুর নাম্বার জন্য পাদানিতে পার রেখেছি আর ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে শিয়ালমারির মাঠে দাঁড়িয়ে ঝুনু তখনও ডাকছে এসো এসো অরুন্দা আমার কাছে এসো অরুন্দা কিন্তু মরা চাঁদের আলোয় देख लामी चुनर मुख ना एक कंकाले मुख भलोक देखार आगे हमें नहीं ट्रेन चले गंधु बोल शुद्ध गल्प नय সে সঙ্গে সেই গল্পের নির্মাণ মুহূর্তেরও সাক্ষী রইলাম তো আমরা থ্রুয়েলিং না শিয়ালমারের মাঠ থেকে চলো আমরা বরং ঢুকে পড়ি এক গভীর গভীর জঙ্গলে কখন যখন গহন রাতি ঘনায় জানি না কি রহস্য ঘনায় আর একটা হার হিম করা গল্প এবার হরিনারায়ণ বিশ্বাসের কাহিনী অবলম্বনে ১৯৭২ সালে লেখা एक रिज्ञता रिड़्य ओ अरण्य बड़ गाचे ते डाली बस आय डाले रघुबीर हाथला बंदूक রঘুবীরের কাছে সর্কি আর লাঠি আসামের এই অরণ্য করে উঁচু থেকে আরো উঁচু হয়েছে দিনের বেলাতেও সূর্যের রশ্মি মাটিতে পড়তে পায় না গাছের পাতার ফাঁক দিয়ে অল্প একটু আলো আসে যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অরণ্যের মধ্যে মোটামুটি দৃষ্টি চলে যেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পডে গাছের ছায়া দীর্ঘতর হয় তখনই এই বনানীর অন্ধকারে ভরে যায় নির্নিমেষ অন্ধকারের রাজত্ব এখানে আলো পুরোপুরি নির্বাসিত অরণ্যের মাটি তাই কালো শ্যাঁত অরণ্যের গভীরে বাস করে চিতা হায়না ভাল্লুক বাঘ বুনশুয়র আর অজস্র হরিণ আরো নানা প্রাণী আমি আবগারি বিভাগে চাকরি করি স্থানীয় অধিবাসীদের মনে নানা কুসংস্কার ভূতের ভয় অন্ধকারের ভয় অত্যন্ত প্রবল সন্ধ্যে নামার পরে পারত পক্ষে কেউ আর বাড়ির বাইরে যায় না ফলে প্রচণ্ড পরিশ্রমে তারা যে ফসল ফলায় রাত্রিরে হরিণ বুনশুয়র সব নষ্ট করে ফেলে সরকার থেকে তাই হরিণ আর বুনোশুয়ার মারার জন্য কিছুদিনের জন্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে আমার তখন অখণ্ড অবসর तई रघुवीर के संगे नहीं मे बरण शांत मूर्ति मूर्तिमान भग्न दूत जो फिर तक अभी संगे था एक हरिणर सम्प्रति गुजब रटे अरण्य देवता ना कि मानुषेधिकार प्रवेश बरदास्त करते প্রমাণস্বরূপ বলা হচ্ছে যে আজকাল শিকারীরা অরণ্যের মধ্যে প্রবেশ করলেই নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে হরিণ বধ করার জন্য যখনই তারা লক্ষ্য স্থির করে তখনই নাকি লক্ষ্য এসে হাজির হয় এক মানব শিশু আর আবির্ভাবের সঙ্গে সঙ্গে হরিণগুলো কোথায় যেন হারিয়ে যায় মানব শিশুকে বধ করার মনোবৃত্তি তখন আর কোন শিকারীর থাকে না अब जखा चिंता क्या मानव शिशु गरण्य ठीक सेवा चौखी मानव शिश्य प्राणी के पाव जाए शिकारी मते ओ मानव शिशु अरण्य रक्षाकर्ता प्रजाकुल के रक्षा कर প্রয়োজনের সময় আবির্ভূত হন রক্ষ্তা সেদিন সোম সাহেবেন সোম সাহেব একজন নামি কন্ট্রাক্টর সোম সাহেবের অভিজ্ঞতাও প্রচুর তার কথা তো হেসে উড়িয়ে দিতে পারি না সোম সাহেব বললেন চৌধুরীবাবু ওই নির্জন ভয়াবহ সাপল শঙ্কুল অনন্যে মানব শিশুর আবির্ভাব সত্যিই বিস্ময়জনক আচ্ছা শৌ সাহেব আপনার দেখার কোনো ভুল হয়নি তো আরে মশাই আমি তো একা ছিলাম না আমার সঙ্গে ছিল আরও চার পাঁচজন আপনি কি বলতে চান যে আমাদের শহরের এই চোখ খারাপ না না না তা কেন তবে কি জানেন আজকের যুগে ওই সব আজগুবি ব্যাপার কি কেউ বিশ্বাস করবে কথা বলবেন না বিতর্কের বিষয় আপনার যদি ইচ্ছে থাকে আপনিও যান সচক্ষেই দেখে আসুন সন্দেহভঞ্জন হয়ে যাক আহ কোন জায়গায় আপনি তার দেখা পেয়েছিলেন সোম সাহেব অরণ্যের ঠিক মাঝখানটায় যেখানে নুনো মাটি আছে সল্ট লেক সেইখানে গাছের উপর বসে সোমসাহেবের কথাগুলোই ভাবছিলাম কেমন যেন অস্বস্তি লাগছে অন্ধকারাচ্ছন্ন দিক। কাছে দূরে নানা রকম প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে গম্ভীর সর একটা শোনা গেল মনে হলো নিশ্চয়ই বাঘের ডাক রঘুবীর দিকে তাকালাম রঘুবীর নিশ্চল আমাদের সামনে সেই লবণ ক্ষেত্র অন্ধকার রাত্রিতে সাদা নুনের উপর চাঁদের আবছা আলোর রেশ উজ্জ্বল সাদা রং দেখা যাচ্ছে চোখে পড়ছে বিরাট বিরাট মহির হঠাৎই কিরকম জোরে হঠাৎই যেন নানান শব্দ মুখর হয়ে উঠল পাতার মরমরে জোনাকির ত্রুতিতে শ্রীগালের হুপ্কা হুয়া রবে রাত জাগা পাখির কাকলিতে সাপদের ঝুংকারে বাতাসের শীতল স্পর্শে অদ্ভুত একটা রহস্যময় অপার্থিব অনুভূতি ক্রমে ক্রমে আমার মনের উপর দারুণ প্রভাবের অজগর ধীরে ধীরে এগিয়ে আসছে আমাকে পুরোপুরি গ্রাস করবার জন্যে কি আশ্চর্য তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি আর আমার শরীরে অবশিষ্ট নেই আমি প্রচন্ড ভয়ে আর সামনে এগিয়ে আসা সেই অজগরের দৃষ্টিতে আমার চমক ভাঙল সম্মোহনের ঘোর থেকে যেন মুক্তি ঘটল আমার শুনলাম রঘুবীর কণ্ঠস্বর বাবুজি বাবুজি হরিন বাবুজি হরিণ चमके उठल चमक चोटे की भाग्य दड़ी दिए मृत्युरा जमीटार दिखा तक अब सदा क्षेत्र चांद आलो जान देखल दो छायो न নড়ছে বলেই ওগুলো যে প্রাণী তা বোঝা যাচ্ছে নইলে এই ঘন অন্ধকারে কিছু বোঝা যেত না বন্দুকটা ঠিক করে নিয়ে স্পটলাইট ফেললাম লক্ষ্যের দিকে আলোক বৃদ্ধ দেখা গেল দুটো সুন্দর হরিণ চড়ে বেড়াচ্ছে আর মাথা নিচু করে নুন চেটে চেটে খাচ্ছে গড়ি ছুঁড়লাম একটা হরিণ পড়ে গেল আর অন্যটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো যে ভয় আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল বন্দুকের আওয়াজই জন্য কেটে গেল অনেকটা এখন আর কোনো কাজ নেই চুপচাপ শুধু প্রভাতের জন্য অপেক্ষা করা নিচে নামলে সাপদের শিকার হওয়ার সম্ভাবনা তাই গাছের ডালেই বসে থেকে একটা সিগারেট ধরালাম রঘুবীর কেউ দিলাম একটা সাব সাব লক্ষ্য রাখবেন যেন বাগে হরিণটা নিয়ে না পালিয়ে যায় ঠিক আছে তুমিও লক্ষ্য রেখো আর রঘুবীর কপাল গুনে যদি আসে ক্ষতিটা কি হরিণ শিকার করতে এসে বাঘ শিকারই করা হয়ে যাবে হঠাৎই রঘুবীর থেমে গেল ইশারা করে নিচের দিকে দেখালো আমায় দেখলাম মৃত হরিণের কাছে কি একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে চোখে একটা মানব শিশু তার গাঁধে ধনুক বা নিচু হয়ে ধীরে ধীরে হরিণটাকে ঠেলছে স্পটলাইট পড়তে সে ফিরে তাকালো কি বৃহৎসী দৃষ্টি জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ হিং শ্রদ্ধা চুল আমি হরিণটাকে বিস্মিত হলাম যে কখন বন্দুকটা আমার গাছ থেকে খুলে নিচে পড়ে গেল বুঝতেই পারলাম না অবাক বিস্ময়ে দেখলাম একটু আগে আমার বন্দুকের গুলি খাওয়া মৃত হরিণটা উঠে দাঁড়ালো আর সেই নগ্ন হরিণটা চলে গেল আমাদের চোখের আড়াগে মিশে গেল অরণ্যের গভীরে আর হঠাৎই আমার স্পষ্ট নেভে গেল আর সঙ্গে সঙ্গে শোনা গেল हटात ही समस्त आवाज <laughs> स्तब्ध नहीं गोटा जंगल जान थमथम कर এই গভীর অরণ্যে হিংস্র সাপদের মধ্যে ওই মানব শিশু এর অস্তিত্ব তো কল্পনারও অতীত তবে তো সোম সাহেবের কথাই ঠিক তবে কি ওই নগ্ন মানব শিশু অরণ্যের রক্ষাকর্তাগের নতুন যুগের নতুন নইলে মৃত জন্য তার প্রাণ এত আকুল হবে কেন। তবে কি প্রাণ সঞ্চার করতে পারে নইলে কি করে মৃত হরিণ গুলি খাওয়া হরিণ ওইভাবে উঠল ওকে পিঠে নিয়ে পীর ভেঙে বেরিয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে এই এইসব ভাবতে ভাবতে কখন আস্তে আস্তে রাত্রি প্রভাত হল সূর্যের আলো একটু একটু করে আলোকিত করল সেই গভীর অরণ্যকে আমি আর রঘুবীর গাছ থেকে নেমে ভাঙা বন্দুকের টুকরোগুলো সংগ্রহ করে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই লবণ ক্ষেত্রের দিকে যেখানে হরিণটা পড়েছিল সেখানে প্রচুর রক্তের দাগ প্রচুর রক্ত কিন্তু আশ্চর্য তন্নতন্ন করে অনুসন্ধান করেও। আমরা মৃত বা আহত কোনো হরিণের দেখা পেলাম না কোনো হরিণের চিহ্ন মাত্র সেখানে নেই শুধু কাল রাতের সাক্ষী হিসেবে রয়ে গেছে ওই সল্ট লিকের ওপর রক্তের দাগ গল্পটা শেষ করে দাদু বললেন তোরা সবে কালের মানুষ হয়তো আমার বাস্তব অভিজ্ঞতাকে তোরা নিছক গল্প বলে মেনে নিবি বিশ্বাস করবি না অবিশ্বাস তোদের জীবনে প্রতি পদে পদে কিন্তু একটা কথা ভেবে দেখ আচ্ছা আমার নহয় ভুল হতে পারে কিন্তু রঘুবীর सोम साहेब सोम साहेब संगीस चार पांच जन सकल सकल भूल दादुर प्रश्न जवाब क्यों दीते शुद्ध चुपचाप बस एक्टा कल বলেছিলেন না আজ অনেক কিছু আছে আমার ঝুলিতে গহন অরণ্য ছেড়ে আমরা এবারে যাব বাংলা ছেড়ে অনেকটা দূরে গিরিডিতে প্রচলিত অর্থে লেখাপড়া শেখা বিদ্যান মানুষ একেবারেই নয় বরং প্রায় অশিক্ষিত কিন্তু কেতাদার এক ইলেকট্রিক মিস্ত্রি নিজের কথায় তার বাস্তব অভিজ্ঞতা শুনিয়েছেন সেও এক শিহরণ জাগানো অধ্যায় মণি বর্মার কাহিনী অবলম্বনে আজকের শেষ গল্প সচক্ষে দেখা রচনাকাল ১৯৬৬ সাল সম্পাদক আপনাদের বাড়ি সেদিন বিজলিবাতি তার সাড়াতে গিয়ে শুনলুম আপনারা ভূত নিয়ে খুব তকাতি করছেন কাজের তারা ছিল বলে সেদিন কিছু বলিনি আজ লিখছি মশাই ভূত আমি দেখিছি মে ভূত ওই সি সময় বুঝিনি বুঝলে যে কি হতো সেটা আপনারা কাগজ চালান আপনারাই লোককে লিখে জানাবেন পেতয় হচ্ছে না আমি দিব্যি গেলে বলছি মোসাই ভূত ছাড়া সে আর কিচ্ছু হতে পারে না আর সেই বাবু মোসাই যে কি করে তার পাশে বসেছিল বা একদিন পরে ভাবতেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে গো গপ্পটা বন্দনা করছি তবে লিখিয়া নই তো মশাই ভুলচুক হলে সুতরে নেবেন আপনারা হচ্ছেন শিক্ষিত আর নাকাপড়ায় তো আমি গয়া গঙ্গা গদাধর হবে করতে কি বারো বছর বয়স থেকেই কাজে ঢুকিছি হাতের কাজ ইলেকট্রিক মিস্ত্রির সাউ কি হেতায় সেই যার নাম গিরিডি যেখানে আপনাদের মতন অনেক বাবু হাওয়া বদলাতে যান না গিয়ে বা কি করতুম বলুন এক পাল ছেলে মেয়ে দেখে পিতা ঠাকুর তো চোখ বুঝল বেদবা মার কটা পেট ভরা তখন ছ পয়সা দিলে একসের চাল মিলতো। অনেক দিন আগের কথা তো তখন গিরিডি তল্লা কিন্তু লোকের যে ডাল ভাতের মতন বিজলি বাতি ছাড়া চলবে না আমার মনে গণেশ সাঁপুই সেটা বুঝে ফেলে এক দোকান ফেঁদে বসেছিল ঘুম লোক মশাই দোকানও দিন দিন বাড়ে সাপুই মশাই গায়ে গতলে বাড়ে পেটটাই মোটা হয়ে গেল জয় ঢাকের মতন চারদিকে কাজ সেই দূর দূর খনি পর্যন্ত না না কয়লার খনি নয় অভ্যর অবরের খনি আট বছর কেটে গেছে তখন আমি মোসাই মিস্ত্রি হয়েছি দূর দূরের কাজে সাঁপুই মোসাই আমাকেই পাঠাতেন আমারও খুব ভালো লাগতো বন জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি নদী নতুন জায়গা দেখা কি বইতে লেখেন ও সব তো আমি বুঝতুম না আর চর্চা করবার সময় বা কখন বলুন এমনি একবার ডাক কিসেন গাঁও থেকে লালাজি আমার মণিবের পুরোনো খদ্দের কাঁচা কিছুদিন ধরে লালাজি পত্তর দিচ্ছিল তার বাড়ির লাইন সব খারাপ হয়ে গেছে টুকরো টুকরো হয়ে ছিড়ে পড়ছে লোক পাটিয়ে জন্য সারিয়ে দেওয়া হয় পত্তর বেশ নরম সুর কিন্তু সাঁপুই মোসের গা যখন কিছুতেই ঘামলো না তখন গরম গরম চিঠি আসতে লাগলো সারা বাড়িতেই নাকি আবার পিডিম আর কেরোসিন তেলের বাতি জ্বালাতে হচ্ছে এমনি টানা পোড়েন কিছুদিন ধরেই চলছিল লালাজি নাম ওই প্রথম সুন্দুম ও নাকি ট্যাক্সি কি যেন ওই মোটর গাড়ির না কিসের যেন ব্যবসা ছিল বেশ মোটামুটি টাকাও নাকি করেছে অবশ্যই মোটর গাড়ির কিরকমের ব্যবসা আবার ঠিক মনে নেই ভাড়া দেওয়াটা হবে আর কি যা মনে পড়লে পরে বলব কিশনগঞ্জ আমি কেন গেলুম গেলাম আকে বলি একটা বড় কাজ ওখানে কদিন ধরে হচ্ছিল সেটা শেষ হলেই সাঁপুই মশাইয়ের হুকুম হলো আমার উপর লালাজির ওখানে যেতে এক ঢিলে দুটো বাকি মারা বুঝলেন না কি পন্ত আমিও সাঁপুই মশাইকে বলে দিলুম বড় কাজটা শেষ করে যখন ফুসুধ হবে তখন লালাজির ওখানে যাব তখন সন্ধি বাকি আর রাতি কথায় কষ্ট নেই মশাই লালাজি আমার খুশি যেতে পারি কাজটা হলি হলো ভুগছে তো কম দিন নয় বেচারা কিষন বড় কাজটা যখন মিটল তখন সন্ধে উত রেখেছে একে হাড় কাঁপানো শীত তার ছি ছিড়ে বৃষ্টি বুজুন ঠেলা लालाजी लाला वो, ना खाना। वो छीटे हालो नहीं कत लागे क्या शेष हम अब फिर गिरिडीते सेहर पथ लालजी बाड़ीते पुछिए गज्जा धक्का लग ना कबरखाना कोताओ छिटे फोटा आलो नहीं लोकजुने सारा शब्द नहीं गज्जा जानला सब निपेश बंद যারদিকে ঝাঁকড়া মাথা গাছগুলো হাওয়ায় উলুটি পালুটি খাচ্ছিল পেছনের খাড়া পাহাড়টাকে মনে হচ্ছিল মশাই সেই তারায় দেখা বামন অবতার বলি রাজা বাড়িখানার মাসা যেন পা রেখে দাঁড়িয়ে আছে আপনারা লেখক বলে তুলনাটা দিলুম আবার তখন ঠিক সেইরকমই মনে লেগেছিল আর কি আর সত্যি বলতে কি গাটাও কেমন ছমছম করছিল না মুখে পুরুষ টু গোপ চোখপুটু অন্ধকারের ভেতরে যেন জ্বলছিল জানতে চাইল আমি কে ওর থেকে আসছি বলি বোধহয় অত ভয় বুঝলেন আমি গণেশ সাঁপুয়ের কাছ থেকে মিস্ত্রির কাজ করতে এসেছি শুনে তবে লালাজি সরে দাঁড়িয়ে বলে দিল কিন্তু সত্যি বলছি না ঢুকলি বোধহয় ভালো হতো গো ভেতরে পা সঙ্গে সঙ্গে এমন একটা ব্যবসা ঠান্ডা সত্যি বলছি আমার মনে হল বাড়ির সর্বোত্তর একটা পেরেতের নিঃশ্বাস বইছে একটা লণ্ঠন নিয়ে আগেই রান্নাঘরের কাজ ঢুকলো যে আর ভেবেছিলুম সাপুই মশাইয়ের কেরামতিছে বিজলির তারগুলো সব খোসে খোসে পড়েছে গো তবে সত্যি কথা বলছে সবটাই সাঁপুই মশাইয়ার কেরামতি নয় বাড়িখানারও কেরামতি আছে ড্যাম্পে চুন সব খসে খসে পড়েছে সব খসে খসে পড়েছে নোনাধরা ইঁটগুলো সব যেন দাঁত করে হাসছে নতুন করে তার টানা ছাড়া উপায় নেই দুগ্গা বলে তাই টানতে লাগলু আর আমার আমার পেছনে লালাজি পরশ বেদনা ওটা মুরগির মতো ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করতে লাগলো হাত চালাল মশাই করে আবার গিরিটি ফিরতে হবে তো বললে বিশ্বাস করবেন না মশাই এক ঘন্টার মধ্যে ঘর সিঁড়ি ওপরতলা যেখানে যেখানে যা যা করবার সব করে ফেললুম বাকি রইলো শুধু বাইডের ঘরটা তা লালাজিকে বললুম এবার ওটাই হাত দিতে হয় কাগজের মতো খসখসে হয়ে উঠল হ্যাঁ হাত দিতে হবে বই কি তবু দাঁড়িয়ে লইল মানে মানে কি যেন ভাবতে লাগলো আমি আবার তাকাতে দিলুম কাই চলুন আমার দেরি হয়ে যাচ্ছে সামনে এসে কিন্তু লালাজি দাঁড়িয়ে পরে ফিরে তাকাল কেনা কিছু বলতে চাই তারপরে বোধ মত বদলে শুধু দরটা খুলে ধরলো ঘরটা বেশ বড়ই কিন্তু মশাই ভেতরে গন্ধ বলতে পারব না মশাই কপুরের সঙ্গে রসুন ঘষলে যে উঁচু হয় আরেকটা সেই রকম মোট কথা গন্ধটা নাকে গেলেই পেটের নারী ভরিয়া বেড়ে পাক দিয়ে ওঠে घरे तो बर्शी जला छोड़ बर्शी जाले तो गमलार मतन बेहतर शीतकाले आगुन घर गरम राखे সেই দিয়ে ঘরের ওদিকে যুক্তি কিন্তু সত্যিকার ছিল না তাই তো ভেবেছিল বাড়িতে লালাজি ছালা দ্বিতীয় পেরানি কেউ নেই যতক্ষণ কাজ করিস আর কাউকে দেখিওনি নি তু পায়নি বললে না পেট তো যাবেন মশাই দেখলুম কি বড়শির ওপাশে একজন মেয়ে ছেলে বসে বলবেন তাতের আর বুকে ধাক্কা খাবার কি হলো ব্যাগটা করে বোঝাতে হবে আপনারা তো লেখক মানুষ লোকে নাড়ি মনের খবর আমারটাও এতক্ষণ নিশ্চয় হাড় কাঁপানোর ঠান্ডা আর ঝাঁঝালোর গন্ধ সব ওই মেয়ে ছেলেটার জন্য বয়স হবে লালা জিজে দশ বছরের কম আর বের করা বরণে কালো শাড়ি কালো হাত দুটো কোলের উপরে জড়ো করে রাখা হয়ে না আমায় দেখি নামে ফিরে তাকাল না সোজা তাকিয়েছিল তাকিয়ে রইল নড়লো না ফিরলো না কমজোর মুখ করে সে আসল মানুষ নয় আমি অলপ করে বলতে পারি তার গায়ে রক্ত মাংস নেই কো বলি অত যোগা মানুষ অত ফসা হয় পেছন পেছন ঘরে ঢুকেছিল তো কাঁদের কাছে মুখ এনে চাপা চাপা গলায় বললে আমার চরু বৌ রে করো ভগবান বুকে লালাজির বউর দিকে তাকিয়ে নমস্কার করলু বললু কথা বলছি তখন আমি একটু ঘাবড়েই গেছিলুমে শুকিয়ে উঠলো পিছনে দাঁড়িয়ে লালাজি হাসলো কি কাঁদলো জানি না ঘোড়ার মতো করে বললাম একটু চুপ করে থেকে আবার বললে নাও দাও চট করে তোমার কাজ ছেড়ে নাও বলে মশাই লালাজি গিয়ে তার বউয়ের পাশটিতে বসলে গুছিয়ে আলো ঠিক হয়ে গেলে তবে তোমায় ভালো করে দেখতে পাবো আদরের হাসি হেসে উঠলো লালাজি টেনে টেনে বউ কিন্তু কাটানা করে উঠলো বাবারে বুকের ভেতর ধানাই পানাই পানাই হচ্ছিল আমি ভিতু নয় মসাই। সত্যি কথা বলছি ভিতু নয় ওখানে তখন থাকলে আমি বলতে পারি আপনাদের আর ওদিক না লালাজি ঠাই আমার দিকে তাকিয়ে রইলে সন্দেহের চোখে পেছন ফিরে থেকেও সেটা টের পাচ্ছিল যদি ফিরি অমনি টেনে টেনে হাসবে কি ঝকমারির কাজু মাইরি সেই ব্যবসা পচা গন্ধ যেন গন্ধকুড়িয়েছে যদি নড়ে বসতে শুধু কথা বলে কাজ নেই হয়তো ক্ষণা সুরবে ডুবে শুধু একটু নড়ে বসুক আর সেই বিধ ঘুটে হাসিটা আগুনে কেমন ছুঁড়ে ফেলে ছুটতে পালাই সেখান থেকে শুধু এই ভুতুরে বাড়ি থেকে পাবা যাক কাজ তো শেষ হয়ে গেল যেন কপাল দিয়ে হা হা করে দেখি আলো চালতে হবে না আলো চাড়তে হবে না ও ঠিক আছে আমি বলছি সব ঠিক আছে আমার দস্তুর মশাই ঠিক হলো কি একবার জেলে দেখা বলছে দরকার নেই তারপরে বউয়ের দিকে ফিরে চেঁচিয়ে বললে মিস্ত্রি কাজ শেষ হয়ে গেছে গো এবারে যাবে ও এবার লালাজি আমাকে বললো কে বলো পাঠিয়ে দিতে টাকা দিয়ে দেবো এ কার কথা শুনে ততদুলে তখন বাইরে পা বাড়িয়েছি আমি बार बाबा सेई ठीक भावे बाबा ले हासी तो रास्ते फिर बिस्टी झाकड़ा माथा गाचगल माता माथी অন্ধ করে হোঁচট খেতে খেতে হঁচট খেতে খেতে তো ছুটলুম কতক্ষণ তা বলতে পারবো না মশাই হঠাৎ একটা মাটির ঘরে দেখি আলো জ্বলছে ছোট্ট এরা চায়ের দোকান হুড়মুড় করে ঢুকে পরে বললুম চাঁদাও দেখি চাঁদাও একবার একটু পরে গাঁয়ের একজন চাষি ভুষিয়েছে ঢুকল খোঁজ গপ্পে লোক কথায় কথায় শুনলুন লালাজির বাড়ি কাছে থাকেছে। लाल बोर क्या चाषी बुआल मुख कर आरोप लाल जी बऊे गए তবে বাক্য নোজির বউ যে আট বছর আগে মরে গেছে গো বলব কি বসাই চুল গুলো আমার খাড়া হয়ে উঠলো আমতা আমতা করতে লাগলো আমরা বলতাম এক জোড়া কবুতর কেউ কাউকে চোখের আড়াল করত না তারপর বউ যদি মরে গেল কি বলবো ভাইয়া লালাজির সেদিন কি অবস্থা আমার বুকে তখন সম্পাদক ছিল না পাগলের মতন হয়ে আমরা তো ভাইয়া মরা কে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লালাজির বাড়িতে হাজির কিন্তু ও বাক কাণ্ডাক্ড ভাইয়া লালাজি তার নিজের একখানা গাড়ি আনিয়ে মরা বউকে নিয়ে হাওয়া चाय मशाई अंधकार रास्ता মোসাই যদি আমায় দেখতেন গা থেকে ঢিলে চামড়া যেন খুলে খুলে পড়ছিল খুলে খুলে পড়ছিল তবে মোটর গাড়ির কি নিয়ে যেন ছিল ব্যবসা বলিছিলুম না ভাড়া খাটাতো কি যেন বলে হ্যাঁ হ্যাঁ ট্যাক্সি ঠিক ট্যাক্সি যে কাগজে লালা যে চিঠি লিখত তাতে যেন ওই রকম ঠিক কি যেন ট্যাক্সি ডার মিস্ট্যাক্সি ডার মিস্ট ও দাঁড় ভাঙ্গা কথা মশাই তাই তো মনে পড়লো ট্যাক্সি ডার কথাটার মানে কিন্তু আমি আজও জানি না আপনারা তো মশাই জানা লোক পন্ডিত নিশ্চয় মানেটা জানেন আপনাদের বন্ধু বান্ধব লেখক মানুষরা পাঠকরাও সবাই না হোক হিকেই জানে আমাকে মশাই মানেটা দয়া জানিয়ে দেবেন তো আমার নমস্কার নেবেন নিবেদক শ্রীলভার দাস প্রথাগত রহস্যকাহিনী কাহিনী নয় তবে তিনটে গল্পেই লৌকিক অলৌকিক মিলিয়ে গড়ে উঠেছে জটিল রহস্যের একটা শরীর আর রোমাঞ্চ তার গায়ে পড়িয়েছে গা ছমছমে শিহরণের আবরণ আর ওই যে শব্দটা ট্যাক্সিডার্মি সত্যি কথা বলছি এই গল্পটা পড়ার আগে না शब्दार माने गल्प हा, हा, तीन टेपे आज साउंड जाल बुनेसेंगुप्त अच्छा बड़ो कैमन लगे तुम्हारे रहस्य रोमांच सीरिज आसते खूब इच्छे कर प्लिज मोबाइल फोन हाथी नहीं मेसेजे चले जाओ करोर मान रहस्य रोमांच कोडर स्पेस दाओ ले नाम आरोप स्पेस लिखे दाओ मताम मौत। कम लगछार पास टुकड़े पाठिए दाओ फाइव सिक्स फाइव सिक्स नाइन नम्बर अपेक्षा रही बंधु तुम्हारे এবার আবার যাবার সময় আবারও রইল সামনের রবিবারের রহস্যাবৃত হাতছানি ঠিক এইরকমই নয় শোনো বন্ধু এর যেও আকর্ষণীয় টান টান উত্তেজনায় ভরা গল্প ঝুলিতে পরে আবার রবিবার রাত দশটায় নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্স এফএমএ আসছি আমি সতীনাথ